পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পূর্ব থেকে পশ্চিম তাগতি শক্তির রাজত্ব জালিনের পদতলে পৃষ্ট মানবতা অসত্যের কালো থাবায় ছিন্ন সত্যির পতাকা বিচারের বাণী আজ নিভিতে কাঁদে বিশ্বময় इरकर नारी शिशु बर्वरचित निर्तन चालिए अफगान जनता करते सर्वशक्ति नियोग कर सलतान दस पाशात्य अपशक्ति मूलत होते कलिबाइए तार विप्लबी आवाज के विल कर মুসলমানদের ইমান লুটে নিতে ওরা অহর মিশে চালিয়ে যাচ্ছে সূক্ষ্ম পায় তারা ঠুঙ্কা অজুহাতে বোন এমনকি শিশুরা জালিমের পদতলে পৃষ্ট মজরুম মুসলমানরা আজ দুহাত উদ্ধে তুলে ধরে ফরিয়া তুলছে হে আল্লাহ তুমি আমাদের বাঁচা আল্লাহ তুমি আমাদের পাচা তবু কেন আজও আমাদের ঘুম ভাঙে না কেন আজও আমরা জেগে উঠি না কেন পাল্টা আঘাতে ভেঙে দিই না অসত্যের ভিত্তিহীন প্রাসাদ ইমানের চেতনায় সত্যের প্রেরণায় মানবতার তার যদি বিশ্বময় আবার জেগে ওঠে মোহাম্মদ বিন কাশ্মীর উত্তর সুরীরা তবে আবারও রচিত হবে নতুন বিজয় গাথা সুচিত হবে অন্ধকার পতনের নতুন উপাখ্যান সে বক্ষে ধারণ করে ব্যাপক সারা জাগানো বিপ্লবী মুসলিম ইসলামী সংগীতের এক হৃদয় অডিও অ্যালবাম জাগো মুসলিম কত সুন্দর उगो महान तुमार सृजन कत सुंदर पकाले तुम्हारे बस सुंदरा मन है डाकोश पकाले तुम्हारे बुंदराते मन है डाको तुम्हें ईशाराते हृदय टने तुमार बराबर उगो महान तुम्हार सृजन कत सुंदर উগো মহান তোমার সৃজন কত সুন্দর তাকালে তোমার এ মনে হয় ডাকো তুমি ঈশারাতে তাকালে তোমার মনে হয় ডাকো তুমি ঈশারাতে হৃদয় টানে তোমার বরাবর উগো মহান তোমার সৃজন কত সুন্দর উগো মহান তোমার সৃজন কত সুন্দর এই ধরনীর চাহনি শোভাময়ে আছে তার দিবস আর রজনী ওই আকাশ নিলে ওই সবুজ বিলে ওই পাখির গানের কণ্ঠ আমার লাগে মানুষ गो महान तुमार सृजन कत सुंदर उगो महान तुम्हार सृजन कत सुंदर तकाले तुम सुंदरा ते मन डाको तुम्हें ईशाराते तकाले तुम्हारे बस सुंदरा मन है डाको तुम्हें ईशाराते हृदय टने तुमार बराबर গো মহান তোমার শ্রীজান কত সুন্দর মহান তোমার কত সুন্দর चाँद तर नदी बूपाली जले चाँद तर शत ओई आलर जले घरी ओ स्रोतर टानेल मधु मया ও গো মহান তোমার সৃজন কত সুন্দর ও মহান তোমার সৃজন কত সুন্দর তাকালে তোমার মনে হয় ডাকো তুমি ঈশারাতে তাকালে তোমার এ বসুন্ধরাতে মনে হয় ডাকো তুমি ঈশারাতে হৃদয় টানে তোমার বরাবর গো মহান তোমার সৃজন কত সুন্দর ওগো মহান তোমার সৃজন কত সুন্দর আমার ছুয়ে আছেন সোনা Maudina ta kechi nona, kiichi nona, ta kechi nona, kiichi nona. Datsulamad, shuye yathen, shonad. Maudina ta kechi nona, kiichi nona, ta kechi nona, kiichi nona. সে যে খোদার পিয়র নী তা সবি খোদার তাহার প্রেমে যেন পাগল সবি তাকে পেতে না তাকে চিনা কি না সামা শুয়ে আছে না কি চিনা তাকে চিনা তাহারা গমনে জগতে ধরা হয়েছিল কি যে পাগল পাড়া তাহারা গমনে জগতে পাগল হয়েছিল রাসুল আমার শুয়ে আছেন সোনা নদী না তাকে চিনা না ধরা সৃষ্টি জমি নে সৃষ্টি জমিনে নেো মে বৃষ্টি এমন প্রিয় হবে না তাকে না তাকে চিনা রাসুলামা শুয়ে আছেন সোনা নদী না তাকে চিন না তাকে চিনা রাসূল আমার শুয়ে আছেন শোনা মদিনাকে চিনো নাকি চিননা প্যাকে চিনো সব নিশান জাদু হে জাদ হে মুসলমান মুসলমান জালিনের আজ অস্ত্রের বলে করেছে चले सब खान कर शोषण भूलेचेरा घे क्षत बत खुणे रंजित मजलुमान अत्याचारी शासक पृष्ठ हे मुसलमान बंदी शिविर जीवन, मुक्ति के करे संधान जागहे जगहे मुसलमान चलरे चल रे, रे नौजवान घूमिए थेको ना तम भावता गुतर सब निशान जगह जगह मुसलमान मुसलमान बोमा छुड़े छुड़े ध्वस कर निरीह मानुषर वासस्थान सते भाषे जीवन सुखर अवस्थान भागे कत मस्जिद और अल कुरय सब निशान जगह मुसलमान मुसलमान धुके धुके मरछे काराबसे पा कख सुख धर्षित हो डे तो मैं बाचाओ भाई एवनर प्राण निर्म ओ का रक्षा पाय कत मुस्लिम ना प्रतिशोध करबे ना खमा धोरे फिर मुसरे कम जगह मुसलमान चलरे चलो रे नौ जवान घुमिए थे मोरा भागुता गुतर सब निशान हे जगहे हे मुसलमान मुसलमान ब प्रतरोध कर शहीद अनेक भाई मुसलिम सब नौजवान घूम जाते गान गई इमान पथे चलते ही जाए जीवन समर गान जगहे जाग हे मुसलमान चल रे चल रे नौ जवान घुमे थे तुमरा आरता गुपेर सब मिशन जागहे जागहे मुसलमान मुसलमान घटी घत पाल्ट शेष জাগো হে জাগোহে মুসলমান চলরে চলরে নাম জওয়ান ঘুমিয়ে থেকোনা তো মোরা হানতা গুটের সব নিশান জাগো হে জাগ হে মুসলমান মুসলমান মুসলমান মুসলিম বিজয় হবে আসিলে ইমাম মাহদি আলাই সালাম আসিলে ইমাম মাহদি আলাই সালাম জালিমের অত্যাচারে পৃষ্ঠ হয়ে কে নির্যাতনের শিকার হয়ে মুসলিম জাতির যখন থাকবে না হাজারো জুলো বে অতিষ্ঠ মানুষ দুহাত তুলে চোখের জলে করুন সুরে চাইবে মুক্তি সারা বিশ্ব জুড়ে এসে যাবে তখন ই মোদের ঐশইম আসিল ইমাম মাহদি আলাইহিস আসিল ইমাম মাহদি আলাই সালাম মুসলিম বিজায় তবে হবে সফল কা আশিলে ইমাম মাহদী আলাইহিস সালাম کافی হর্ষঙ্গে তুমি মুলজুদধা হবে কখন এমন লড়াই হইনি তবে তবু যেন থামবে না যুদ্ধ চালাবে মুজাহিদের রক্ত ছুঁয়ে শপথ নিবে শহীদের রক্তের প্রতিশোধ নিবে বাতিলের দুঃস্বন্ন ভেঙ্গে দিবে সত্যের যায় মুসলিম ছিনিয়ে নিবে আসিলে ইমাম মাহদি আলাই হিসাল আসিলে ইমাম মাহদি আলাইহিসালাম মুসলিম বিজয় হবে হবে কাম আসিলে কাফিরেরা মুসলিমের হাতে মার খাবে জনমের মতন স্বাধীন শিক্ষা পাবে কতল হবে কাফির মুসলমানের হাতে প্রাণ বা বিশ্বব্যাপী মুসলমানে কায়ে শোষণের তখন আসবে আসবে যখন মধুময় হবে তখন ইহো ধুময় হবে তখন ইহো ধাম মুসলিম বিজয় হবে হবে সকল কাম আসিলে সালাম কাফিরের জান কাবে খ সক্তিশে দিন হয়ে পাতন কাফিরের দে হোছিরে কুকুরে খাবে জালি মের দে হোছিরে সকুনে খাবে ওদের দের ওইলা গন্ধ হবে। চিরতরে খতম হবে কাসির তাম আসিল ইমাম মাহদি আলাইহি সালাম আসিল ইমাম মাহদি আলাইহিসালাম মুসলিম বিজয় হবে সকল কাম আসিলাম আমি বিপ্লবী কবি বিপ্লব আমি উষার রা তরুণ আমি বিপ্লবী কবি বিপ্লবর বিষার রাত তরুণ সত্য জয়ের লক্ষ্যে রাসন আমি বিপ্লবী কবি ভিপল ভি ভি আমি বিপ্লবী কবি বিপ্লবী আমি থামিনি থাম্বনা কো নদী আমি নিাম আমি থামিনী থাম্বনা কিনে অবিচাল আছি রাবম সদা ভাঙি তা গুতের কালো আগর যাত্রা ভাঙিব সিংহাসন আমি বিপ্লবী কবি বিপ্লবীষারুক্ত আমি বিপ্লবী কবি বিপ্লব রবি ওষার তরুণ সত্য জয়ের লক্ষ্যে আগরা সন আমি বিপ্লবী কবি আমি বিপ্লবী কবি বিপ্লবর বিষার তরুণ আমি করে দিবা জীবন করবান মহান বিধাতার সঠিক পথে আমি মানিব তাহার ফরমান চলিব কোরআনের আদেশ মতে আমি করে জীবন করবান মহান বিধাতার সঠিক পথে আমি মানিব তাহার ফরমান চলিব কোরআনের আদেশ মতেও এ হুকুম মানতে যদি পারি দিতে হয় হাজার বিপ্লবী কবি বিপুলা বরবি আমি বিপ্লবী কবি বিপুলা বরবি উষার সত্য জয়ের লক্ষ্যে মন দিপ্ত আগে আমি বিপ্লবী কবি বিপুল বরবি উষার আমি বিপ্লবী কবি বিপ্লবর বি উষার আক্ত সত্য জয়ের লাক্ষে মামু ধৃপ্তাগরা গরাসন আমি বিপ্লবী কবি আমি বিপ্লবী কবি বিপ্লবর বি উষার তরুণ মহান আল্লাহার নির্দেশে তিনি পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন পরপার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিভে যাওয়া ওই জীবন প্রদীপের স্মৃতি বাড়ির সঙ্গী তোমার বিদায় শোকাহ তোরা সবাই তোমার বিদা শোকাহো তো সবাই একই পথে ছিলাম দু করেছি দুজনে কত পথে পথ আমরা দুজা করেছি দুজনে কত নয় ও বন্ধু आज अंतर सुख नई आज तुम दूरत सुख नज तुम दूरता गए तुम ताई तुमार विदाय শকাহ তোয় মোরা সবাই তোমার বিদায় শৌকাহ তোয় মোরা সবাই চলে গেছো তুমি ওই সুখের নিয়ে নেই তুমি আজ আমাদের ভিড়ে চলে গেছ তুমি সুখের নেই তুমি আজার আমাদের ভিডে ও বন্ধু গুলো শুধু হাই নীরবেদে যায় দুটি চোখে নাই ঘুম নাই বিদায় নিয়েছ তুমিত তোমার বিদায় শোকাহ তোয়া সবাই তোমার বিদায় শোকাহো তোয়া সবাই বিদায় নিয়েছ তুমি তার বিদায় তোয়া মোরা সবাই তোমার বিদায় শোকাহো তোয়া সবাই দ বিদা বিদা চ আমাদের মাতৃভূমি আমাদের জন্মভূমি আমাদের পুণ্যভূমি আমাদের ধন্যভূমি আমাদের দেশের মাটি হলো খাটি স্বর্ণভূমি আমাদের মাতৃভূমি আমাদের জন্মভূমি আমাদের পুণ্যভূমি আমাদের ধন্যভূমি আমাদের দেশের মাটি হলো খাটি স্বর্ণভূমি আমাদের মাতৃভূমি আমাদের জন্মভূমি এদেশে জন্ম কত মহাজন, তাদের স্পর্শে হলো ধন্য মদের ভূমি, আমাদের মাতৃভূমি আমাদের জন্মভূমি আমাদের পুণ্য ভূমি আমাদের ধন্য ভূমি। আমাদের দেশের মাটি হলো খাটি আমাদের মাতৃভূমি এদেশের কিষাণ মজুর ফসল ফলায় যেই মাটিতে হাজারো সামান ফেলে ঘুমায় তারা সেই পাটিতে এদেশের কিষাণ মজুর ফসল ফলায় যেই মাটিতে হাজারো সমানুণ্য ভূমি আমাদের ধন্যভূমি আমাদের দেশের মাটি হলো খাটি স্বর্ণভূমি আমাদের মাতৃভূমি আমাদের জন্মভূমি জননির বে ইতিহাস কষ্টে ভরা, সোনার এই স্বাধীনরা কখনো ভুলবো না এই লাখো শহীদের সীতির ভূমি আমাদের মাতৃভূমি আমাদের জন্মভূমি আমাদের পুণ্য ভূমি আমাদের ধন্যভূমি আমাদের দেশের মাটি হলো খাটি স্বর্ণভূমি আমাদের মাতৃভূমি আমাদের জন্মভূমি আমাদের পূর্ণভূমি আমাদের ধন্যভূমি আমাদের দেশের মাটি হলো খাটি স্বর্ণভূমি আমাদের মাতৃভূমি আমাদের জন্মভূমি aashiqe kab se idi au mujahid aashiqe kab se idi aashiqe kab কালিমা কি পোষনার পাত উড়া গোয়া মোরা সাধী আসবে সে আসবে কবে সে জননী আমার কাঁদে প্রা আসবে কখন শুভ প্রভা জননিয়মার কাঁদে প্রীরা আসবে কখন শুভ নারকি নিয়ার আসবে কবে সেই দিন অনু জানি আসবে কবে সেই দিন কালিমা অঙ্কিত সোনাল পতাকা উড়া গোয়া আসবে কবে সেই দি ও আসবে কবে সেই দি বন্টি আমার শঙ্কিত চলবে কেমনে না। বন্টি আমার শঙ্কিত চলবে কেমনে পথের ফুরাবে কবে হাত দিন আসবে কবে সেই দিন ও মুজারি আসবে কবে সে কালিমা অঙ্কিত সোনাল পাতা উড়া গোয়া কবে সধি আসবে সেই দিন ও আসবে কবে সেই ঘুচবে কখন দুঃখ যাত না পরা যায় পরাধীন তার না ঘুচবে কখন দুঃখ যাত না পরা যায় পরাধীন তার না শান্তি তেরা গো প্রতিদিন আসবে কবে সে দিন অং যাহি আসবে কবে সেদিন কালিমা মায় অঙ্কিত সোনার udara ya mora sabin ashbay kabe sei din o শতদল শতমত আর নয় আর নয় বৈষম্য নয় তবে সাম্যের আনো জয় পরাজ আর নয় আর নয় বৈষম্য নয় সাম্যের আনো তবে নয় পরাজয়। এক আল্লাহর পথে এক নায়কের মতে মুসলিম এ জাতির আসবে বিজয় আসবে বিজয় শতদল শতমত আর নয় আর নয় বৈষম্য নয় সামনের আনজয় কবে নয় আজ ভুগছে মানুষ এই জনসমাজে নিরশা হতা ভাঙা সকলে ওড়েছে সবাই বিপদ মাঝে সামনে আজ ভুগছে মানুষ এই জনসমাজে নিরাশা হতাশায় মন ভাঙা সকলে পড়েছে সবাই বিপদ মাঝে যদি চলে দিনে ভাবে যদি চলে দিনে ভাবে জনম যাবে জীবনে কোনো হবে না বিজয় আর নয় আর নয় সাম্যের আনো জয় তবে নয় পরাজয় এক আল্লাহর পথে এক নায়কের মতে মুসলিম এ জাতির আসবে বিজয় আসবে বিজয় আর আর পাবে না বিজয় সমতা ছাড়া বৈষম্য কেন মুসলিম জাতি যারা। কন্দল ছেড়ে দিয়ে নাও পাবে না ভ্রান্তি দূরে যাবে ভ্রাতিত্ব একদিন মুসলিম এ জাতির আসবেই জয় শতদল শতমত আর নয় আর নয় বৈষাম্য নয় সামনের আনা তবে নয় পরাজয় এক আল্লাহার পথে এক নায়কের মত মুসলিম পরাজয় বৈষম্যের ঐ শিকড় গুলো আজ উপড়ে ফেল ওরানের সত্যের সন্ধানে সত্য পথের পতাকা তোল বৈষম্যের ঐশিক সত্য কথের তারো যদি ছেড়ে দিতে পারো যদি ছেড়ে দিতে লো গুলালো সাত বেদ সাথে একদিন আল আসবে বিজয় শতদল শতমত আর নয় আর নয় বৈষম্য নয় সাম্যের আনুজয় তবে নয় পরাজয়। এক এক আল্লাহর পথে পরাজকের মতে মুসলিম এ জাতির আসবে বিজয় আসবে বিজয় শতদল শতমত আর নয় আর নয় বৈষম্য নয় সাম্যের আনুজয় তবে নয় পরাজয় শতধন শতমত আর নয় আর নয় বৈষম্য নয় সাম্যের আনু তবে নয় পরাজয় প্রাণের মা প্রশান্ত না নয় তো সে কখনো হৃদয় না প্রানের মা পাসান্ত না নয় তো সে কখনো হৃদয় না সে মায়ের মন হৃদয়টাকে সে মায়ের মন হৃদয়টাকে স্বর্ণের দামে অত যায় না কেনা মা পাশান্ত না নয় তো সে কখনো হৃদয় হিনা মা বাসান্ত না নয় তো সে কখনো হৃদয় হিনা ভরা মাহের ম তার মত এ জগতে আছে কজন মায়া মমতায় ভরা মাহের আছে কজন সারা জীবন দিলে তার বদলা সারা জীবন দিলে তারা প্রাণের হবে না নয় তো সে কখনো হৃদয় না সে মায়ের মন হৃদয়টাকে সে মায়ের মন হৃদয়টা স্বর্ণের দামে অত যায় না পশান্ত না নয় তো সে কখনো হৃদয় কত অপরাধ কত সমা। তবু আমার মুখে সাদ ব্যথা কত অপরাধ হয় কত সবাই তবু আমার হাসি মুখে দেয়নি কখনো মা একটু সাজা দেয়নি কখনো মা একটু সাজা কারো সাথে হয় না তাহার তুলনা প্রাণের মা বাসান্ত না নয় তো সে কখনো হৃদয় না সে মায়ের মন হৃদয়টাকে সে মায়ের মন হৃদয়টাকে স্বর্ণের দামেও তো যায় না কেনা প্রাণের মা শান্ত না নয় তো সে কখনো হৃদয় না দুঃখ সুখের সাথী দর দিমা থাক মা জন এই কামনা দুঃখ সুখের সাথী দর দিমা সুখে থাক মা এই কামনা তাহার সুখেই তো সুখী হব তাহার সুখেই তো সুখী হব এই মনে আর কোন দুঃখ না প্রাণের মা বাসান্ত না নয় তো সে কখনো হৃদয় না প্রাণের পাশান্ত না নয় তো সে কখনো হৃদয় না সে মায়ের মন হৃদয়টাকে সে মায়ের মন হৃদয়টাকে স্বর্ণের দামে ও তো যায় না কেনা প্রাণের মা পাশান্ত না নয় তোষে কখনো হৃদয় না প্রাণের মা পাষান্ত না পাশান্ত না নয় তো সে কখনো হৃদয় না রসুলের বাণী রাসুলের রসুলের বাণী শোনাই পর্দাতে আছে সুর দুঃখ নাই দুঃখাই রী সোনায় রুলের বাণীনাই ঘোষণা করেছে হিস थीओ नारी तुम पर्दाते घोषणा करी तुम पर्दाते कथाटी करिया गीती छे बलिया जािया जाए बलिया जा রাসুলের বাণী শোনাই রাসুলের বাাই পর্দাতে আছে সুখ দুই দুঃখ নাই রাসুলের বাণী শোনাই রাসুলের বাণী শোনাই সরণ দেখো আমার মা বাব কান পেতে শোনো তুমি দিয়ে মন। শরণ রেখো আমার মা বোন কান পেতে সনো তুমি দিয়ে মন পর্দা দাবিহীন ঘুরলে স্বাধীন স্বর্গতদের নাই রে নাই নাই রে নাই স্বর্গতদের নাই রে নাই রাসুলের বাণী শোনা রাসুলের বাণী শোনাই পর্দাতে আছে সুখ দুঃখ নাই দুঃখ নাই শোনাই রাসুলের বাণী শোনাই যদি নাহি মানো এই কথা জীবন যাবে তোমাদের বৃথা कथा जीवन जाष्ट जानक जानकित कष्ट जानको न রাসুলের বাণী নাই আছে বাণী শোনাই জামে যদি দেয় তোমায় আগুনে দেহ খানি যদি পড়ায় জাহান নামে যদি দেয় তোমায় আগুন দেহ যদি পোড়ায় বলবে তখন প্রভু হে মহান একটু আমি শান্তি চাই শান্তি চাই একটু আমি শান্তি চাই রাসুলের বাণী রাসুলের বাণী নাই পর্দাতে আছে সুখ দুঃখ নাই দুঃখ নাই রাসুলের বাণী শোনাই রাসুলের বাণী সোনাই হি কবুল করো আমার মুনা যা ইয়াই কবুল করো আমার মুনা যা রোজ হাস আমায় তুমি দিয়া গনা যা ইয় এহি কবুল করো আমার নুন আলাহি কবুল করো আমার নুন আজহা সরে আমায় তুমি দিয়গনা যা এলাহি কবুল কর আমার নুন আজাত যাযে লাহি কর আমার মুনাজা আমরা ভিশন পাপি বান্দা কোঠিন গুনাগার পার করিয় রোজ হসরে পরোআর দেগার আমরা ভীষণ পাপি বা কঠিন পার পারিও রোজ হাস দেগা কঠিন দিনে তুমি ভিনে কঠিন দিনে তুমি ভিনে বাড়াবে হাতি কবুল কর আমার নুন আজাতলাহি কবুল কর আমার নুনা যাত রোজ হাস আমায় তুমি দিয়া যাত কবুল কর আমার মু আমার সকল পাপ গুলোকে দাও ক্ষমা করিয়া পাপ মুছিয়া জীবন আমার পুণ্যে দাও ঘরিয়া আমার সকল পাপ গুলোকে দাও ক্ষমা করিয়া পাপ মুছিয়া জীবন আমার পুণ্যে দাও ধরিয়া ক্ষমা না পেলে যাদ ক্ষমা না পেলে যাদ আসবু খেরাতি কবুল কর আমার নুন আজাতি কবুল কর আমার নুন আজ রোজ হাস আমায় তুমি দিয় গনা যা কবুল কর আমার নুনা যা হে পর দয়ার সাগর ডাকিত মায় দয়াম দিও আমাদের বেহেস্তে তুলে জীবন হবে মধুম হে পারো আর দয়ার সাগর ডাকি তোমায় দয়াময় দিও আমাদের বেহেস্তে তুলে জীবন হবে মধুময় কেয়ামতের দিন হয় না কোটি কেয়ামতের দিন হযনা না দেয়া আমার নাজাত ইয়া ইলাহি কবুল কর আমার মুনাজাত ইয়া ইলাহি কবুল কর আমার মুনাজাত রোজ হাশরে আমায় তুমি দেয়া গো কবুল করো আমার মুনা যাতি কবুল করো আমার মুনা যাতি কবুল করো আমার মোন সুপ্রিয় শ্রোতা এতক্ষণ আপনারা শুনছিলেন ইসলামী সংগীত জগতের প্রতিভাবান শিল্পী শেখ শাসমানের কথা সুর ও কণ্ঠে ইসলামী সঙ্গীতের অনন্য অডিও অ্যালবাম জাগো মুসলিম ব্যবস্থাপনায় ছিলেন মুস্তাফা কামাল ধারা বর্ণনায় ছিলাম আমি শাহ ইফতেখার তার প্রযোজনা ও পরিবেশনা করেছে প্রত্যয় প্রোডাক্ট ১১৬ নয়া পল্টন ঢাকা আল্লাহ হাফিজ